আমি আল্লাহ তোমাকে জমিনের মধ্যে পরীক্ষা দেয়ার জন্য জমিনে পাঠাইলাম স্বাধীনতাও দিয়া দিলাম মুমিনকে স্বাধীনতা দিলাম যে কোন গাছের ফল খাবে বেইমানেরও স্বাধীনতা দিলাম তুমিও খাও মুমিন যেমন যেই নদীর মাছ খেতে পারবে তুমিও সেই নদীর মাছ খাও মুমিনকে যেমন স্বাধীনতা দিলাম বেদিন তোমাদেরও তেমন স্বাধীনতা দিলাম মুমিন রাও যেমন চাঁদের আলো পাবে বেদিনরাও তেমন চাঁদের আলো পাবে কম বেশি করা হয় নাই মুমিন যেমন আসমানের বৃষ্টি পায় বেদিনরাও পায় মুমিন যেমন জমিনের ফসল খেতে পারবে ওই ফসল বেদিনেরাও খেতে পারবে বাধা নাই মুমিন যেই পথে চলবে সেই চলবে কোনো মুমিন রাতে ঘুমাবে বেদিনরাও ঘুমাবে কোনো বাধা নাই মুমিন তিন বেলা খাবে বেদিন এক বেলা কম খাবে না স্বাধীনতা দিলাম খাও তবে দেখা যাবে ফলাফলের বেলায় কারা পাশ কারা ফেল পরীক্ষার হাধীনতা ওই যে রবের কথা হয়েছে রুহের জগতে ও তার টিচার স্টুডেন্টকে সবক দিল সবক দেওয়ার পরে মাঝখানে গ্যাপ হয়ে গেল। পরীক্ষার বাকি আছে দুই মাস অথবা তিন মাস অথবা এক বছর আগের থেকেই প্রস্তুতি গ্রহণ করে সন্তানকে বাবা বলে লেখা পড়া কর পরীক্ষা সামনে ফলাফল যদি উল্টা পাল্টা হয় ইজ্জতের মাথা নষ্ট হয়ে যাবে সন্তান বলে আব্বা যান পরীক্ষায় যদি আপনি আমাকে পাশ করাইতে চান তাহলে সহযোগী হিসেবে দুটো জিনিস আমাকে দেন বলে কি চাও দুটো জিনিস বলে এক নাম্বারে চাই প্রশ্নপত্রের গাইড কিনে দাও দুই নাম্বারে প্রশ্নপত্র বুঝায় দেওয়ার আর মাস্টার প্রাইভেট রেখে দাও কথা বুঝেননি বুঝছেন ভালো করে বুঝেন বাবা বলে দিলাম তোমাকে প্রশ্নপত্রের গাইড কিনে দিলাম প্রাইভেট মাস্টার না অঙ্কের জন্য আলাদা ইংরেজির জন্য আলাদা বাংলার জন্য আলাদা ইতিহাসের জন্য আলাদা বাবা বলে দিলাম আল্লা তালা বলেন মানুষ রুহের জগতে তোদের সাথে আমারও আলাদা হলো दीर्घ समय भलो मंद जा कर ज्ञान बस चले गल बड़ होते होते समय पर हो गुमी प्रश्न भूले ग আমি আল্লাহ চাই তোমাকে পাশ করাইতে না যখন দেখছি মাস্তানি করো পরে জাহান নাম বানাইছি যদি লাগিয়ে যায় তাহলে ওখানে আগে বানাইছি জাহান নাম পরে বানাইছি এরপরে মাঝখানে তোবার দরজাও খুলে রাখছি পরীক্ষার হলে গিয়ে তাড়াতাড়ি আল্লাহ বলেন হে গোলাম দীর্ঘ সময় গ্যাপ হয়ে গেল প্রশ্ন ভুলে গেছো আমি জানি আমি চাইছি পরীক্ষায় পাশ কর ফেল করিস না পরীক্ষায় পাশ করার জন্য আগেই দিয়ে দিছি তোর প্রশ্নপত্রটা ভুলে জানো না যাও আমি আল্লাহ প্রশ্নপত্র বুঝার জন্য কোরআন নামের গাইড দিয়া দিলাম হাদিসের গাইড দিয়ে দিলাম বুঝবি না বুঝুন আরবি বুঝুন বাংলা নিয়ে পণ্ডিতি করে কি লাভ হবে কোরানের আরবি ব্যাখ্যা জানো না হাদি শ্রী বাড়তে পারো না বোখারি বাংলা পরে পণ্ডিত আমি আল্লাহ করে এহেসান করে বুঝায় দেওয়ার জন্য প্রাইভেট মাস্টার দিলাম প্রাইভেট মাস্টার দিলাম আহ কি মজার কথা প্রাইভেট মাস্টার দিলাম একজন কথা না শুধু আরবি গুলাম আমি আল্লাহ আবার ধারাটা বজায় রাখলাম সীমাবদ্ধ করি নাই কেমন পর্যন্ত আমার বান্দা থাকবে পরীক্ষা চলবে আর দল তারা চলে গেলে আর একদল সিদ্ধিকগঞ্জ শহীদগঞ্জ নবীরা যদি চলে যায় সিদ্ধিকগঞ্জ তার হাল ধরবে তারা চলে গেলে তাদের পরের যারা চাষবে তারা শেষ পর্যায়ে ধারাবাহিক নবী আসবে না নতুন করে নবুয়ের সনদ দেওয়া হবে না প্রশ্নপত্র বুঝায় দেওয়ার জন্য আমি আল্লাহর সিদ্ধান্ত হলো সদিং যারা সত্য যারা দিন এক সলিহীন যা বলে কোনো ফির লাগে না ফিরতন্ত্র নাই নবীর যুগে যা নাই মানল কেন কেমন এক বাস নভি যা করে নাই তা কর মতলব থানা খারাপ না বুঝার চেষ্টা করে হোটেলে ধরা পড়লো এক সুর আর চোরায় দৌড় হঠাৎ করে পিছনে তাকাইছে আবার আবার দৌড় কিছুদিন পরে এবার হোটেলে আপনি নিষেধ করেছিলেন পেছনে তাকাবো না আমি যাওয়ার বেলায় পেছনে তাকায় দেখলাম আপনারা আওবান লেখা আছে ধন্যবাদ আবার আসবেন ধন্যবাদ ধন্যবাদ আবার আসবে ম্যানেজার বলে স্লোগান ঠিক আছে তবে তোর মতো বেআবের জন্য নয় তোর মতো চোরের জন্য স্লোগান নয় ভালো করে শুনে নাও রে মুমিন আবু হানিফা যদি বলেন আমার মাঝহাবের দরকার নাই আমি কোরআন হাদিসার্চ করে মানব তার জবানের কথাটা মেনে নেয়া যায় তোমার মতো বাংলা পণ্ডিতের কাছে মানা যায় না ছিল না মানো না মানো কেন নাই দাও কেন নভিজা করেন না ইতা করমোনা নবী দাড়ি কাটেন না কাটো কেন নবী শাস পেন তাই পরেন নাই কেন নবি সারা রাত খাও কেন আল্লাহ আমাদের হেদায়বুদী নদী কুম কত আদর করছি পরীক্ষায় পাস করার জন্য প্রশ্নপত্র আউট করে দিছি প্রাইভেট মাস্টার দিছি বেফল লাগবে না রে কপালা তুমি ইংরেজি অঙ্ক পড়ার জন্য প্রাইভেট মাস্টার বেতন দিতে দিদি বাবা চানি হয়ে গেল চুল নাই মাথায় আমি বলে দিচ্ছি এদের বেতনের তোমাদের বুঝায় নামাজ পড়ো পর্দা করো হালাল খাও আজাম শুনলে মসজিদে চলে যাও টুপি পরো দাড়িটা লাম্বা করে দাও নবীর আদর্শের মালাটা গলায় লাগাও কেউ গালি দিয়া বুঝায় না পায় ধরে ধরে ধরে ধরে তাপারা বুঝায় চাও না টেনশন করো টুবি পরবো কি পরবো না জানি কি হয় আমরা তো পড়ছি কি হইলো তুমি টেনশন করেছো দাড়িটা লম্বা করলে কি না জানি হয় আমরা তো করেছি কি হইলো বর আলার সকর সম্মান হয়েছে ইজ্জত বেড়েছে মাপ কাটি দেওয়ার কোন স্কেল নাই কত সম্মান আল্লাহ দিছে কম্পিউটার আপনার পাও ধরে আমি মসজিদে ডাকতে রাজি জুতা টানতে রাজি আল্লা সাক্ষী আমি একটু আপনাকে ছোট মনে করতেছি সব কথার মূল টার্গেট হলো আপনি ও জানি মেহমান হয়ে কবরে যান আর যদি বলেন আমি ভুলে আছি আমাকে ধরায় দেন আমি তওবা করে হাতের হিন্দুদের মতো কোনো আইন করা হয়নি যে নিম্ন শ্রেণীর কোন লোক ধর্মগ্রন্থ পর্ব দূরের কথা ধরতেও পারবেন অথচ কোরআন উন্মুক্ত মসজিদের বারান্দায় লাইব্রেরিতে আপনার মোবাইলে নামাজ রোজা বাদ দিয়ে দিন আপনি কত বড় মাস্তান আপনার থেকে বড় মাস্তানরাও চেষ্টা কম করে নেই আজও পর্যন্ত একটা নক্তার ভুল বের করতে পারেন করেন থেকে ডক্টরে শিব শক্তিশী টাকার মাস্তানি করেও নবীর আদর্শ গ্রহণে কোনো টেনশনই করে না। আপনি মুসলমানের ঘরে জন্ম নিয়ে টেনশন করেন আমি নবীন আমেরিকার ফাটল দেখে মুসলমানের ঘরে ঢুকতে কালেমা পড়তে টেনশন করেন আপনি মুসলমানের ঘরে জন্ম নিয়ে টেনশন করেন হালাল খাইলে না জানি ছেলেরা রাস্তায় ভিক্ষা করতে হয় অথচ পাকিস্তানের পপ শিল্পী জুন একটা গানগুলো আছে হারমোনিয়াম বাজাচ্ছে আবার তিনি কালেমার পতাকায় ঢুকে নির্বতে দাঁড়িয়ে লম্বা করে এমন হয়েছিলেন যার চেহারা দেখলে মনে হয় যেন পাকিস্তানের কোনো একজন টপ লেভেলের বুজুগ কয়েকদিন আগে বিমান শুদ্ধ থেকে শাহাতের মর্যাদা নিয়ে চলে গেল তুমি মুসলমান টেনশন করো এখানে আপনারা কেউ বাঘের বাচ্চা দাঁড়ায় থাকলে বলুন घुम गानी ट नहीं दिले विश्वास आसमान छड़ा কোনো বেইমান আমার ঘরের বারান্দায় আসতে পারবে না আপনার পাও ধরতেছি টুপি ভরার জন্য আপনি রাজি হচ্ছেন না আর আমাকে কেউ পাও ধরে না খালি গালি দেয় মোল্লা বলে গালি টুপিওয়ালা বলে গালি এরপরও টুপি ফালাই না দাড়ি ফালাই না ব্যাপার কি ব্যাপার কি সার্থ কি আপনার পাও ধরে ধরে বুঝায় তাবলিগলারা পীর সাহেবরা আল্লাহওয়ালারা এরপরও আপনি টুপি পড়তে চান না আমাকে গালি দেওয়ার পরেও টুপি ফালাই না ব্যাপার কি ও গোপনে আমাদেরকে টুপি দাঁড়ির ব্যাপারে সরকার ভাতা দেয় হ্যাঁ আহ কি লাভ বলেন কি লাভ রাজশাহী থেকে আমান সেট ট্রাক বইরা দুই নাম্বারি কইরা এক লাখ জরিফানা ফিডা হইলো বোনাস হইলো কি বাক পারী কইরা যদি দুনিয়া তো ধোকা দিয়ে কবর পর্যন্ত যাওয়া যাইতো ততটা তৃপ্তি হইতো কই র্যাবের বাড়ি খাইলি তো পুলিশের সুদা খাইলি তো তাহলে কেউ নাই না অন্যায় করলে কারোর দুই নাম্বারই করে বহু কষ্ট করে পাঁচতলা বেল্ডিং করছে মোটামুটি টাইলস মোজাই করে রেডি করছে ও কি সুন্দর বেল্ডিং দুই কা। আরামে ঘুমাবে কি সুন্দর গরু মহিষ উঠা ভেড়া বকরি পাতা শাক বর্তা মাছের গোষ্ঠী যা আছে সব ডাক্তার কান্তানি কম কর তাড়াতাড়ি মরবি কথা খাইছিনা খালি ভর্তা প্যা মা কাক কাক বিষায় ঘুমাইলো নিজের বিল্ডিং ঘুমাই ওম্ম কিছুক্ষণ পর রাজু টেলিফোন করে কয় বিল বাহি কত তাড়াতাড়ি ভাই ভাইজান? দুই নাম্বারি করে পুলিশের ভিডা র্যাবের ভিডা এরপরে রাজুকের বিপদ এরপরে খানার দিক থেকে রোগে শোগে শেষ ট্যাবলেট না খাইলে ঘুম নাই হ্যা আজাদ এরপর মসজিদে গিয়ে ফজরটা ভরেন কি হায় হায় আল্লাহ আপনি হেদায়ত দান করুন এত কিছু বলার মানি হলো সবাই আমরা আল্লাহর নবীর আদর্শ হয়ে হয়েছে तर मानी एना सबाई गलाना बारोना चल आज आपके भाषा बोले जाते आ চাকরি করেন করেন আপনি ব্যবসা করেন করেন আমি বাধা দিব না রে ভাই আপনার কর্মচারী যা করেন আমি আপনার পায়ে হাত রেখে বলব আপনি যেখানেই থাকেন আমার নবীর আদর্শের মালা গলায় লাগায় দেন এরে যুব স্কুল কলেজ ভার্সিটির ভেতরে ইঞ্জিনিয়ার সাংবাদিক সাহিত্যিক কবি ড্রাইভার শ্রমিক কৃষক দাড়িওয়ালা নামাজি যুবক আপনার মতো আসেনি কোটি টাকার ব্যবসা করে একটা টাকাও হারাম খায় না হালাল ভাবে চলে আসেনি আপনি কেন পারবেন না উল্টা পাল্টা বলিনা বাবা মাস্তানি না করে বিবেক দিয়া সমাধান না ও তোমার কপাল অর্ধেক পুরে না পুরা কপালটাই পরে গেছি এখন কি করবেন আল্লাহ দেখে বলেন এখন তো বা আমি চাই না তুই প্রশ্নপত্র ঠিক মতো অধ্যায়ন করিয়া ডাকলাম জমিয়া ইন্ন হু আল গুর রি আরো আসতে করে বলেন কলা মত উম তর আফহ মুসন কদি মস্তি কদি বাংলাদেশটা আমি বুঝলামই না আপনি যদি উঠার ব্যারাম থাকে আমরা তো বহু দূরে মাইক লাগাইছি শিফার মিত্র বিরিটানের আর অস্ট্রেন এখানে বড় কেন এতগুলো বুরুবী শিক্ষিত মানুষ আলেমা বসা এদের ডেঙ্গিয়ে বের হয় যান আপনার ভয় লাগে না দাম কত আপনার জানা নাই বসার সাথে সাথে গুনামা কত রাত্র আর ঘুমা গুমান নাই গল্প করে কাটাইছে আচ্ছা আল্লাহর কোরআনের ময়দানে সে এত তারা তাড়াহুলা কেন কল শুরু হয়ে গেছে ঘূর্ণিঝড় এন বইলি ঠাটা পরব দুই ঘন্টা বয় আওয়াজ শুনছে পাঁচ মিনিট বৈশাখ দোয়াটা করে যাবে কপালে নাই কপাল পরা কি করবে দি খাক মানুষ রবের বা আদাত করো রবকে अल्लाह हमें रबर परिचय दिलम रब हलन सफल समस्त प्रायोजे समस्त प्रयोजन जथाजथ आयोजन करें जिन्हें हलन আল্লাহ বলেন তোমার সাথে আমার ওই রুহের জগতে রবের আমি আল্লাহ দিছি কোরআনের শুরু দিলাম রব কোরআন খুললাম রব দিয়া তালা লাগাইলাম রব দিয়া আল্লাহামদুল্লাহ আলম্লা রবিন শুরুতে ও রব শেষে ও রব মাসখানে শুধু রবের জিকির রুকুর মধ্যে যাও রবেরে ভুলিস না সুবহান রাব্বিয়াল আজিম সিজদায় যাও রবেরে ভুলবা না সুবহান রাব্বিয়াল আ'লা বান্দা তুমি রুকুর থেকে দাঁড়াও রবেরে ভুলিস না সামিআল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হাম দোয়া করবি সেখানে রবেরে ভুলবি না রব্বানা যলামনা আনফুসানা রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসান তাদের ধ্বংস অনিবার্য অতীত যারা ভুলে যায় তাদের ধ্বংস অনিবার্য কেমন সে রব আল্লা পরিচয় তুলে ধরতেছেন। আল্লাহ বলেন কোন রবেরে বাদাত করবে সেই রবের আগে পছন্দ হয় কিনা দেব মাইয়া যদি পছন্দ হয় বাপমার সাইরাও তার জন্য পাগল হয়ে যায় কথা কেনা কেন মেয়েটা তোমার পছন্দ হয়ে গেল কমিটমেন্ট করো বাড়ি ছাড়া লাগবে বলে রেডি মা সারা লাগবে বলে রেডি বাপ সারা লাগবে বলে রেডি বলে দেশ সারা লাগবে বলে রেডি অরে নবীর উম্মতের দল দুনিয়ার কৃত্রিম ভালোবাসার পিছনে পরে একটা যুবক যদি মেয়েটার জন্য জীবনটা দিয়ে দেয় বা যে মা বাপ ছেড়ে দেয় ভাই বোন ছেড়ে দেয় এটা তো অস্থায়ী ভালোবাসা আর চিরস্থায়ী ভালোবাসা হলো আমার রবের ভালোবাসা রুহের জগতেও আমার রব মায়ের জগতেও আমার রব আমার দুনিয়ার জীবনও আমার রব আমার কবর জগতেও আমার রব আমার বাতাসের জগতে আমার রব কবর জগৎ হাসর জগৎ জান্নাতেও আমার রব ওই রবের ভালোবাসায় যদি কেউ হয় ওই পরিপূর্ণ কয়েকদিন না সব সময় রিজিক দেওয়ার মালিককে তা তুমি চাকরি করো কোনো ব্যবসা করো কোনো নাকু সরিস তেল দিয়ে ঘুমো ব্যবসা বন্ধ করো চাকরি বন্ধ কর দাওয়ার দিছো তুমি খাওয়াও তুমি আমাদের বানাইছে না আমার আল্লাহ খানাও দিবে না আল্লাহ বলে আল্লাহ বলে দিব না খানা দেওয়ার রিজিক বন্টনের পরে তোরে বানাইছে অতএব রিজিক দিবেন আল্লাহ রিজিকের মালিক আল্লাহ আজীবনের জন্য পরিপূর্ণ কেন ব্যবসা করো কেন ঘুমাও আরামে ঘুমাও আরামে ঘুমাও ব্যবসা লাগবে না লাগবে না কোনো কাজ লাগবে না মাঝে মাঝে সরিষার তেল দিয়া ভালো করে ঘুমাও পাবলিক এই কথায় একমত নাকি তাহলে কি করবেন বলে রে জবাব হলো বান্ধার চেষ্টা করা লাগবে কি করা লাগবে মালিক আমার আল্লাহ বান্দার কাজ হলো চেষ্টা করা কোরআন হেফাজত করবেন আমার আল্লাহ ইসলাম হেফাজত করবেন আল্লাহ তবে বেইমানের পিঠানের ক্ষেত্রে বিচারের দাবি নিয়ে আন্দোলনের চেষ্টা করা মুমিনের দায়িত্ব ছিল এমন টাকা পয়সা বেড়েছে এমন টাকা পয়সা বেড়েছে অহংকারী হয়ে গেল আল্লাহ বলেন সম্পদের দ্বারা মানুষ অধিকাংশ জাহান নামে যাবে সম্পদের কারণে الله يقول المال والبنون زينۃ الحیاۃ الدنیا یا ایھا الذين آمنوا لا تُلْهِكُمْ أَمْوَالُكُمْ وَلا أَوْلادُكُمْ عَن ذِكْرِ الله الذي جمع ما وعدد وويل لكل همزه যারা মাল জমায় গালি মাল জমায় অহংকারী করে আর বলে মালাকে বাঁচাবে আল্লাহ বলেন কাল্লা সাবধান লাইম বাজা নিক্ষেপ করা হবে হুতামা নামক জাহান নামে অমা আদর আহান নাম কেবল আল্লাহ বলেন না হুতমা নামুক জাহান নামের আগুন এটা আমি আল্লাহর আগুন আল্লাহর আগুন মানি আল্লাহ যত বড়ো আল্লাহর বানানো আগুনের তাপ তত বড় দুনিয়াতে আসার পরে আল্লা জাহান নামের আগুন থেকে কিছু আগুনের অংশ অংশের দিয়া দাও আগুনের রং ছিল সাদা এক হাজার বছর পর্যন্ত এটারে তাপ দিল তাপ দিল তেজ দিতে দিতে আরো বাড়লো এক বছর আগুন হয়ে গেল প্রথমে ছিল হলুদ এরপরে হয়ে গেল লাল উম্ম আবার এক হাজার বছর পর্যন্ত আগুনের কালো হয়ে গেল জাহান নামের আগুনটা একটা অংশ যখন দিল আদর নবী যা দিয়ে তাপ দেয় ফিরে সাই কিের খানা দানা সব সাই পাতিল সব আল্লাহ কয়েডার সাগরে সুবা। আগুনের পানিতে ভিজাও সমুদ্রের ভেতরে আগুন চুবানি প্রথম চুবানিতে হলুদ কোথায় এই বর্তমান দুনিয়ার আগুনের রং কি হলুদ ওই যে আগুনে চুবানি দিছে বাণীতে ওই পানির থেকে আজ বিদ্যুতের উৎপত্তি হয়েছে কাপ্তানি হাত জলে পায়ে লাগলে পাও জলে জাহান নামের আগুন শরীরের যে কোনো জায়গায় লাগা মাত্র কলিজা ঘুনা হয়ে যাবে অরে নবীর উন্মতির দল ওই বড় কঠিন কাদের আল্লাহ বলেন আল্লাহ মালের কারণে অহংকারী হয়ে ওই আব্রাহা একটা নিজে বিশাল কাবার মতো নমুনা বানায় এটা রে তপ কর বাই চুল্লায় যাওয়া লাগবে না কেউ যায় না কেউ যায় না চান্দি গরম হয়ে গেল কেউ আয় না কে বলে যায় না তো যায় না একজনে গিয়া রাতের বেলা পায়খানা করে গেল কথা তাহলে ব্যাপার কি বলে আসল বাইতুল্লা ডালে যদি ভেঙ্গে এবার বিশ হাজার সৈন্য নিয়ে রওানা আর এক হাজার হাতি কেউ বলেন দশ কেউ নয় কেউ বলেন এক হাজার হাতি নিয়ে রওয়ানা বাইতুল্লা ভাঙবে গুষ্টি কাবার বহু দূর এসে সেখানে আসার পরে একজনে বাধা দিল্লা রাস্তা হারায় গেছে অনেক রাস্তা কোন রাস্তায় যাব। একজনে বাধা দিল তারে আটকায় ফেললো। আর ওই সময় বাইতুল্লার জিম্মাদারিত্ব ছিল আব্দুল মুক্তালিবের হস্তের ভেতরে ওরা ওখানে বিভিন্ন রকম লুটপাট করে আব্দুল মু গ্রেফতার করে ফেলল বন্দি করে ফেলল আব্দুল আমার মুখ তাড়াতাড়ি বাইতুল্লাহ ব্যাপারে কোনো কথা কও না নিজের উডের জন্য ভাগলে বলে বাইতুল্লাহ মালিক আমি আব্দুল মুতালিব না আমি উটের মালিক আমার উঠগুলো ফিরা দে আর বাইতুল্লার মালিক যিনি তিনি বড় হয়েছে বাইতুল্লার কাছে গিয়া দোয়া করেন রে মালিক তোমার ঘর তুমি রক্ষা করি ওরে আল্লাহ ওরে নবির উম্মতার দল সব কিছু করবেন আমার আল্লাহ বান্দা হলো চেষ্টা করার মালিকা বলে গুলাম আমি তোমাদের বানাইলাম রবির ইবাদত করার জন্য কে তোমার রব পরিচয় নাও আল্লাহ নিজেই পাঁচটা কুদরতের বিবরণ দিচ্ছেনুল উজুদের জন্য এটা বড় দলিল আল্লা যে একজন তার দলিল এটা বাইরা আমার আল্লাহ যে একজন তার দলিল আয়াত আল্লা বলেন ভালো করে বুঝেন আল্লা কাকুমা মিন কাবুলি কুম য যিনি তোমাদের স্রষ্টা তোমাদের পূর্ববর্তীদেরও স্রষ্টা তোমরা আর তোমাদের পূর্বে তারা কারা এক নাম্বার জবাব হলো তোমরা বলতে মুশরিক আর পূর্বে যারা মুমিন চলে গেলো তাদের কথা বললো আমি আল্লাহ। অথবা বর্তমান সমস্ত মানুষ পূর্ববর্তী আদম থেকে যত আসলো তারা তিন নাম্বার কথা হলো যিনি বর্তমানে তোমাদের পূর্ববর্তী বলতে হলো জিন্না আদম নবী দুনিয়াতে আসার দুই হাজার বছর আগে জমিনে জিনেরা বসবাস করত এদের তার এদের তার পরে জিনেরা দুই জায়গায় চলে গেল কেউ সাগরে কেউ জঙ্গলে এখন দল সাগরে আছে আর দল জঙ্গলে আছে সাগরের ভেতর থাকে একদল জঙ্গলের ভেতর একদল তোমাদের তোমরা পাঁচ নম্বর ব্যাখ্যা হলো তোমরা বলতে জিনার ইনসা কতুল জিন্না বল ইনসা ইল্লা ইয় তোমাদের শ্রোস নামী আল্লাহ তোমাদের পূর্ববর্তীদেরও শ্রোস নামী আল্লাহ তোমরা বলতে মানুষ তোমরা মানে মানুষ আর তোমাদের আগে ছিল আলহীন আলব চলাফেরা করতো খানা খাইতো ঘুমাইতো আমাদের মতই মনে হয় মোটামুটি চলতো তাদেরও স্রস নামী আল্লাহ এদের নাম মোভাসিরিনে কাম লিখেছেন আলহীন আল তোমরা আমার ইবাদত করো কেন লা কুম লু প্রথম তরজমা হল তা निश्चय तुम्हारा मोत्ता की द्वित व्याख्या हलो लाल्ला मोत् तृत्य व्याख्या हलो लाल्ला मानी ताली क्या ना तुमरा मोत्ी हो, हो, हो, हो, हो चार नम्बर तार्मुखी हो তাকোয়া কি জিনিস আমাদের খতিব সাহেব কেন্দ্রীয় মসজিদের কিছু অংশ এখানে আল্লাহর ভয় ইসলামের পরিভাষায় তাকুয়া বলে আল্লাহর প্রতিবান্দা ভয় করো তো গুণাহের থেকে বেঁচে তাকার নাম তাকুয়া খুদ্ মানি আল্লাহর ভয় নিশ্চয়ই আমার মধ্যে যারা আলেন তারা ভয় করবেন কষ্ট হয় আপনাদের আর একটু আগাব ভয় ব্যবধান বলার টাইম নেই তাকুয়া মানি আল্লাহর ভয় তার ভিতর আল্লাহর ভয় থাকবে সে কখনো অন্যায় করবে না অপরাধ করবে না विचारकामी अन्या करना छात्र अन्या करना जे बंदा आल्ला के भय करबेंसले आल्ला भय नाई आल्ला आल्ला भय नाई अमर मत व्यक्ति बोल आल्ला घोषणा कर सब मानस गए जहां अथच जानना दस जन सहबा जानना टिकिट पे भेतर एक जन अमर अमर मत बंदा बनें जहान नामे जो एक जाए भय पाई से आसामी अमर है অরে দল গতকালকে সিলেটে গেলাম ও বিবাড়িয়া এলাকা পেরিয়ে সামনে আগাইলাম দেখছি গাড়ি না সচক্ষে কালকে স্বক্ষে মাগরিবের পরে দেখলাম একটা হুন্ডা এক্সিডেন্ট হয়ে গেল তিনটা জ্যান্ত লাশ চোখের সামনে মেন রোডে পরে তিনটাই যুবক সন্তান কারো রক্ত পরে হয়তো হচ্ছে মানুষজনের লাশ আমি এ পর্যন্ত দেখি নাই কালকে তাজা দেখলাম রাস্তায় পরে আছে এরে যুবক কতদিন আর এই যৌবনের বাহাদুরি করবি আমি বহু আগেই মন্ন সিন্দির লোকমান বলে কই যা বলে একটু জরুরত বন্ধু বান্ধব ডাকলো আমি আবার চলে আসতেছি বাচ্চা নাকি বলেছেন আব্বু তাড়াতাড়ি আসো আমার জন্য মজা নিয়ে কিছুক্ষণ পর মোবাইলে আওয়াজ লোকমানের স্ত্রী মোবাইল কানে লাগায় শুনে কান্নার আওয়াজ আজ দুনিয়ায় আওয়াজমান এমন কোন দিন নাই ফজরের নামাজের পরে আজানের পরে মসজিদে ইন্নালিল্লার আওয়াজ নাই। প্রতিদিন রাতে সকাল বেলা মোয়াজিন আজান দেওয়ার পরে ইন্নালিল্লার আওয়াজ দেয়। আজকে হয়তো এই মসজিদে হল কালকে আর এক মসজিদে কালকে ওই মসজিদে আজকে এই মসজিদে এলাকার এমন কোন মসজিদ নাই কোনো না কোনো মসজিদে আজানের পরে ফজরের সময় ইন্নালিল্লার আওয়াজ হয় না ওরে আল্লাহর গোলাম কই কটিপতি গেল কই বাড়িওয়ালা গেল বাড়ি পরে আছে বাড়িওয়ালা নাই গাড়ি আছে নাই। নবীর দল। আল্লাহ বলে তাকে আর পুঁজি নিয়ার সামনে আগা আর অন্যায় করিস না রে আল্লাহর বলাম তোমার মত নামাজ ইমানদার অভাব নাই তুমি কেন পারো না কয়েদিন আর দুনিয়াতে থাকবা রে ঘুমের ঘরেও কত মানুষের লাশ করে যায় অরে নবির উম দল আমাদের কেউ টাকা দেয় না পয়সা দেয় না বরং কত গালি কত কিছুর পরেও নামাজ শাড়ি নেবে বাবা শীত নাই গরম নাই ফজরের নামাজ আদায় করে ভাবনা করে একটা ফল পেলাম গেল এ কোরআনটার ভুল বের করার জন্য কত মাস্তান মাস্তানি করলো আজও পর্যন্ত একটা ভুল বের করতে পারলো না তাহলে সিদ্ধান্ত পেয়েছি কোরআন শরীফ সত্য কোনো ভুল নাই আর কোরআন যদি সত্য এই আয়াতগুলো মিথ্যা জাহাঙ্গ নামের বয়ান মিথ্যা বাংলা তর্জমা পড় আল করিয়া আত্মালিয়া ও মা আদর কামালুন্না শুকাল বাংলা তরজমা পর না দেহান নামের বয়ান করছে আলমা ألهاكم التكاثر حتى سرتم المقابل كلا سوف تعلمون ثم كلا سوف تعلمون إذا زلزلت الأرض زلزالها وأخرجت الأرض واسقالها وقال الإنسان ما لها أرأيت الذي يكذب بالدين فذلك الذي يدعو اليتيم جاءت جاءت হ্যাঁ রে যুবক তুমি পাও দুটো আগায় দাও আমি তোমার পায়ে ধরে বলবো নবীরে না। কিছু না দুনিয়া কিছু না রে ভাই আল্লাহ বলেন আমার এ কর নিশ্চয়ই তুমি মোত্তা কি হতে পারবে আর যারা পুঁজি নিযা থাকবে আল্লাহ বলেন তারা বলেন দামি ওই ব্যক্তি যার মধ্যে থাকবে তাকুয়া তাকুয়ার পুঁজি যার কাছে থাকবে সে মনে হয় যেন জান্নাতের ওপেন টিকিট পেয়ে গেল ইন্দালিনা ইকা আনা আল্লাহ কোরআন এর শুরুতেও তাকুয়ার মায়ান শেষও করেছেন তাকুয়ার্লা আল্লাহর ভয়ন্তরে ঢুকাও জাহাঙ্গার আজামির ভয় আল্লাহ আমার নবীকে যার কোনো গুণা নাই সন্দেহ করলি ইমান্নাই সেই নবীকেও আল্লাহ বলেন ইয়া জুহান নবিক যুদ্ধ ও নবী আপনি আমি আল্লাহকে ভয় করেন নবীকে বলেন ইয়া আইয়ুহান নবী ইত্তাকি الله ওয়া লা তুতি'ইল কাফirina ওয়াল মুনাফিকিন আল্লাহর ভয় অন্তরে ঢুকাও আজ আল্লাহর প্রতি ভয় না থাকার কারণে একে অপরের সাথে অন্যায় করতে দিধা করি না তারা খাটি পীর বুজুর্গের মুড়ি ধয়া যা যারা বলে পীর মুরিদি এগুলো শিরিক আমি বলবো তারা এ জমিনের জাতীয় মুনাফি বাইরা আমার রাগ করেন আপনারা করার চেষ্টা করেন হায়াতের একটা কোনো ভরসা নাই একটা সেকেন্ড মরণ থেকে যদি পালাও মরং তোমায় নিবে যদিও সুদূর আকাশ মানে লুকাও সেথায় লাগিয়ে শিরি নদী পথে নৌকা চালাও ও মাঝি ভাই বেলা ডুবার আগে আমি ওপার উঠুতে চাই ডুবে গেলে বেলারে আর উঠে না ভেঙে গেলে বেলারে আর জমে না এ দুনিয়া কোথায় যাবি কোথায় যাইবা ভাগিয়া মরণ তোমায় গিরি যতই কর অবাহা মরণ তোমায় লইবে গিরি যতই কর অবাহা চিন্তা করে দেখো না কবরে কি কবরে আল্লাহ সারা বন্ধুকেহ থাকবে না চিন্তা করে দেখো না কবরে কি যাইবানা দিলে ভরা অহংকার চিনো না আজ ঘর দিলে ভরা অহংকার চিন আজ খোদারো ঘর নামাজের লাগিয়া মোটেও মায়া লাগে না লাগিয়া কি তোর মোটেও মায়া লাগে না চিন্তা করে দেখো না কবরে কি যাইবানা যে কবরে আল্লাহ সারা বন্ধুকে থাকবে না চিন্তা করে দেখো না কবরে কি কিব না শুধুই মাটির বিতিন কুল্লু নাসিনে বু কবর বাঁ তিন কুল্লু নাসিন দাখেলু অনবিরমতের দল আল্লা বলেন আমার এবার কর যেন তোমরা মুত্তাকি হতে পারো বা নিশ্চয়ই তোমরা অর্জন করতে পারবা তাকুয়ার পরিচয় আল্লাহ যার মধ্যে আল্লাহ মু উল ই হুম আল্লা ভয় আছে আল্লাহ কোরআনে বলছেন সয়গুণ ওয়ালার মধ্যে তাকুয়া আছে এবং এরা আমি আল্লাহ নিজেই রেজাল্ট দিয়ে দিলাম তারা জান্নাতি ভিন্ন ভিন্ন অর্জন করবে দল আমি আল্লাহ নিজের কুদরতে হালাল রিজিক তোর কাছে পৌঁছায় দিব হালাল রিজিকের ব্যবস্থা করে দিব ভাইরা আমার আমি আল্লাহ কে পরিচয় না তিস ঠিক আছে ভুল হইলে হ্যাঁ পরে হইলে মানুষ তাই ভুল প্রচার করবো সবাই কি আর অশুনতেছেন আমার কথায় যদি সবাই চলতো তো কালকে তো চেয়ারে বইতাম আমি বোঝেন না কথা কে শুনে পাগলের কথা পাগলে কি না কায় ছাগলে কি না হুজুরদের কথায় আর কি হবে আর যদি ভাবদাম না না হুজুর তো তার গায়ের জোরে রক্ত ছিটানো কথা কয় না হুজুর তো কোরআনের কথাই কয় অতএব কোরআনের কথা হুজুরের না এটা আমার আল্লাহর কথা আল্লাহর কথা বাসত সত্য এতে কোনো সন্দেহ নাই ওতে আমার মাস্তানি করে লাভ নাই এ জমিনের ভিতরে বড় বড় মাস্তান চলে গেলো কেউ টিকতে পারে নাই ওরে নবীর থাকেন চাকরি করেন করেন শুধু এতটুকু না আমি বলি রে ভাই আমরা ইসলাম ধর্মের মানুষ আমরা মুসলমান পরিচয় দিয়া চলি এ দেশটা দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ আমরা স্বাধীনতার দেশে মুসলমান পরিচয় দিয়ে চলি তারা আমরা কোন বাধাও দিনা বিরুদ্ধে কথাও বলি না তবে আমরা আবদার নজরে এতটুকু বলবো তারা যেন ঘন্টা জিকির ফিকিরে থাকে হিন্দু থাকবে খ্রিস্টান থাকবে তবে ওয়াল টাইম তাদের মনে রাখতে হবে নিজস্ব গতিতে চলবে ধর্মীয় স্বাধীনতা পালন করবে কোন বাধা নাই খ্রিস্টান তাদের বড়দিন পালন করবে কোনো বাধা নাই কিন্তু ইসলামের উপরে যদি কলম ধরে হাত বাড়ায় আর কোন রক্ষা না বলো বাইরা আমার অনুরোধ করে বলি হে মুমিনের দল আমরা বাংলাদেশের আদর্শবান নাগরিক আমরা বিয়াদব না আমরা উগ্রবাদী না আমরা জঙ্গিবাদী না আমরা না। আমরা হলাম আদর্শবান নবীর উম্ম আমরা ঠান্ডা মেজাজ নিয়ে চলি মানুষের পায়ে দোয়া করি দয়ার মালিক হে দায়ার দাও তার মানে এটা না রে বাবা আমরা যে চুপচাপ থাকব এই চুপের মানে না যে আমা আমি নিয়ে যাইবা আমি নিয়া যাইবা আমাদের আল্লাদের উপরে তুমি উল্টা পাল্টা করবা এমনটা আমরা সহ্য করবো না অরে নবীর উন্মতের দল যখন শরীরের উপর আঘাত হারবে যখন ইসলামের উপর আঘাত হারবে যখন আল্লাহওয়ালারের মাজার নিয়ে উল্টা পাল্টা চলবে যখন উল্টা পাল্টা করা কাজ চলবে প্রথম ভাবে আমরা দাবি জানাবো এমনটা করবেন না করবেন না করবেন না এরপরে দাবিতেও যদি না হয় তখন আল্লাহওয়ালাদের আদেশ নিয়ে আমরা আঙ্গুলটা বাঁকা করতে আর দেরি করব না এরপর বুঝেন না বুঝবেন না টুপি ভরবেন না থাক আপনার পথে আপনি আমার পথে আমি কিন্তু ভাইস নেমি করে নিজেও ভরেন না আর একজন আর টুপিও না এইটা মানা যায় নিজেও নামাজ করে না আর একজনে পড়লে তাও সহ্য করে না নিজেও পর্দা করে না আর একজনে করলে সহ্য করে না এটা তো মানা যায় না তাহলে কি করবো ফিডাফিডি না না কোনো ফিডাফিডি নাই প্রথম কথা হলো সোজা দিয়া সালাম আমাদের আল্লাহ কবর এখানে মাদ্রাসা এখানে মসজিদ এখানে কবরস্থান এই কবর স্থানের উপরে কোনো টাকার বাক্স বহানো যাবে না লাল কাপড় বসানো যাবে না এখানে মোমবাত্তি জ্বালানো যাবে না আল্লাহওয়াল্লাহ জন্য দোয়া করা হলো আদম আর ওখানে গিয়া কবর স্থানে বৈশাখ লাল কাপড় দিয়া টাকা পয়সা উঠানো মন জ্বালানো ওখানে গম্বুজ বানানো টাওয়ার লাগানো এগুলো হলো আল্লাহ সাথে বেয়ুবি ঠিক কিনা বলো প্রথম বলবের কথায় যদিও নামাজ ঠিক মতো অনেকে পড়ে না তবে ইসলামের ডাকে আলেমরা যখন এক হয় ডাক দেয় তখন ওই দারিকাটা টুপি ছাড়া যুবকেরাই হাল সামনে নিয়ে আগা যাও আমরা বোমাবাজদেরকে দমন করার লোক আমাদের ইজ্জত রক্ষা করে আমাদেরকে আপনারা ব্যবহার করুন আমরা সঠিক প্রতিমান বাঁচাবার জন্য এগিয়ে যাব সোজা কথা বলছি না আমার দরকার ছিল বুঝানের পাও ধরে বুঝাইছি গালি দেই নাই ভালো লাগে না আপনার পথে আপনি কিন্তু আপনি নিজেও সঠিক পথে চলবেন না আমরা চলবো তাও চলতে দিবেন না এটা মেনে নেওয়া যায় না অতএব নরসিদির মুসলমান মুসলমান আমি জানি ইমানের মুসলমান মুসলমান যে কোনো দাবি নিয়ে আগে গেলেই তারা পূরণ করে নিতে আল্লাহ মোহব্বতে সক্ষম অতএব আমি জানি নরসিহির ওলামায় হাজার একতার ব্যানারে চলেন প্লেটে খানা খান নরসিংদির মুসলমান হিন্দু তার হিন্দু ধর্ম নিয়ে থাকবে আমরা স্কুল কলেজ হস্তক্ষেপ করব না স্কুলওয়ালারাও করবে না আমরা অন্য লোকের উপরে কোন হস্তক্ষেপ না তারাও আমাদের উপরে করবে না যদি করে আমরা বাঁচাবার তািদে নির্দেশ পাওয়া মাত্র যে কোনো আমরা দাবিতে আমরা মাঠে নেমে পরব রাজিয়েছি ভাইরামার আল্লাহে দায় করুন নামাও অমুক দলেরে বসাও এজন্য নয় ইমান বাঁচাবার জন্য যে কোনো দাবি আদায়ের জন্য আল্লাহর মোহাম্বতে কোনো ব্যক্তি স্বাস্থ্য নয় কোন ব্যক্তির পূজার জন্য নয় আল্লাহ বাস্তবায়নে এবার কার এতক্ষণ যে কথা বললাম কোন দলের বিরুদ্ধে বলছি কাউকে বাস দিছি না আমরা বাস দিছে এটা কুলতেছিস কথা বুঝেন নাই আল্লাহ আপনাদের হেদায় আদান করুন আল্লা আল্লাহর ইবাদাত কর তাকে অর্জন করতে পারবারে মুমিন। মুমিনে মুমিন আল্লাহর গুলাম আল্লাহর মোহব্বত অন্তরে ঢুকাও পাঁচ নামাজ নবীর মহব্বতে আদায় করো এসার নামাজের পর এক ঘন্টার সময় কোনো কোরআন করে মা বাবার খেদমত করো ভাইয়ের খেদমত করো মুরুব্বীদের সাথে সদাচরণ করো দেশের সম্পদ রক্ষা করো লুণ্ঠন করো না গরিবের হক আদায় করো গরিবের হক হস্তক্ষেপ করো না এতিমের যথাযথ অধিকার আমার দুনিয়ায় চাকরি থাকার যাক আমি আল্লাহর বিরুদ্ধে যাব না তোবার নিয়ত করে নাও রে ভাই জীবনে আল্লাহর বিরুদ্ধে যাব না অন্তর যদি ভালো হয় তোবার নিয়ত যদি হয় দেখা দে আয় আল্লাহ আমাদের হাতগুলো কবুল করে নেন আল্লাহ দাড়িওয়ালা নামাজি বানাই দেন আয় আল্লাহ ব্যবসা রুজির মধ্যে বরকত বাড়ায় দেন হালাল ভাবে কবুল করে নেন হার থেকে হেফাজত করেন গুনাহের প্রতি ঘৃণা জমা দেন আমরা কবুল করে নেন ভিতরে মিল মুহবায় আল্লাহাম আসাভিহ আজমাইন আর হমর রাহিম লাহমিন রাহ